বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ قال المؤلف رحمه الله تعالى وان عائشه رضي الله عنها ان النبي صلى الله عليه وسلم حين توفي سُجيا ببردن حبر متفق عليه আল্লাহ পাক رب العالمين যাবতীয় প্রশংসা সালাত ও সালাম নাযিল হোক প্রিয় নবী صلى الله عليه وسلم এর উপর আমাদের বুলুগুল মারাম হাদিস থেকে কয়েকটি হাদিস আমরা জানাজা সম্পর্কীয় বা মাইয়া সম্পর্কীয় সেই হাদিসগুলি সেই হাদিসগুলির ব্যাখ্যা ইন্সা আল্লাহ পেশ করব মা এসর আল্লাহা থেকে বর্ণিত তিনি বলছেন যে আন্নাসালাম হিনা তুফি যখন নবী করিম সাল্লিয়াল ইন্তেকাল করলেন ওয়াফাত পেলেন তো তোফিয়া মানে আত্মার আল্লাহ আল্লাপা গ্রহণ করলেন তা ওফা এত মানে হচ্ছে আত্মা গ্রহণ করা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 ঘুমের অবস্থায় আত্মাকে আল্লাহ গ্রহণ করে দেন তারপরে আল্লাহ থাকলে এখানে যেমন আল্লাহ পাক বলেছে সৈরাই জোমারেন তো তুফিয়া মানে অফাত পেয়েছেন মানে তার আত্মাকে আল্লাহ পাক গ্রহণ করেছেন আত্মা গ্রহণ করে না পরে বেঁচে থাকে নাকি হ্যাঁ তারপরে হায়াতুল নবী নবী বেঁচে আছেন বলবেন তারপর কোরআন ভাষা আল্লাহ বলছেন কয়েকটি আয়ত রয়েছে আর তারাও মৃত সকলে মিলিত সকলে মারা যাবে নবী করিম সালাম যখন ইন্তেকাল হয়ে যায় সুজিয়া তখন ঢেকে দেওয়া হয় তাকে মানে তার মোবারক দেহকে বেবুরুদ্দিন এমন এক চাদর দিয়ে যে চাদরটি ছিল হেবারা মানে হিবরি চাদর হেবিরি চাদর আমাদের দেশের ভাষায় উর্দু বাংলায় হিবরি চাদর বলা আরবিতে হেবারা বর্ধমানের চাদর এটি সুতির কাপড় হইতো এবং সেই কাপড়টিতে আঁক আঁক হইতো মানে এই এক এক রঙা কাপড় নাই দুই রঙ থাকলে আঁক হয় তাই না একটা সোজা একটা রঙ গেছে আর তারপরে একটা তানা আর বানা বলে তাঁতিদের ভাষায় যেটা থাকে সেটাকে থাকে সেটাকে তৈরি হতো নবিসামের জামানের অধিকাংশ কাপড় গুলি এমন থেকে আসতো সুর উল্লাহামকে তাহলে তার দেহকে ঢেকে দেওয়া হয় তাহলে ঢেকে দেওয়া হয়েছে সোনা তৈরিকা ভাষ্যকার বলছেন যে এই হাদিস থেকে যেসব বিষয়গুলি জানতে পারলাম তার একটি বিষয় হচ্ছে মৃত ব্যক্তির পুরো শরীরকে ঢেকে দেওয়ায় হচ্ছে সন্নত বাবস্থা হাত খোলা না রেখে সবসময় চেহারা খোলা আছে বা হাত পা খোলা আছে না খোলা রাখবেন না এতে একটা ফায়দা যে মশামাশি বসবে না তারপরে ধুলোবালি পড়বে না মহিল আবর্জনা পড়বে না ইত্যাদি আর তার আগে বলবো যে এটা হচ্ছে এবাদতগত বিষয় নবী সাল্লাম মুবারক দেহকে যখন ঢেকে দেওয়া হয়েছে ইন্তকালের পর তখন এটা হচ্ছে আমাদের দিনী বিষয় দিনী বিষয় মানে এটাই এবাদত আমাদের হচ্ছে তা এবাদত এটাই হচ্ছে একটা কাজ কোন কারণ বুঝি আর না বুঝি চাদর দিয়ে এতে আর একটা ফায়দা যে সবসময় খোলা থাকলে অনেক সময় চেহারা বিকৃত হইতে পারে তো তার থেকে রক্ষা করলে ঢাকা জিনিস ঢাকা জিনিস সুরক্ষিত থাকে মোত্তাফা কুন হাদিস বোখারি মুসলিমের এই হাদিস থেকে বোঝা গেল যে দেহকে ঢেকে রাখতে হবে রেখে ঢেকে রাখা ইনসান আওরা। বলছেন যে মানুষ যখন ইন্তকাল করে পুরুষ মানুষ হলেও গোটা শরীরটাই ঢেকে রাখার বস্তু তাহলে এই জন্য ঢেকে রাখা হচ্ছে মোস্তাহ দফনের পূর্বে আর দফন যখন করবেন তখন তার আগে তো কাফন দেবেন কি প্রথম যেই ব্যক্তি নিহত হয় মানব জাতির ইতিহাসে প্রথম কে নিহত হয় যে কি করতে হবে না করতে হবে তখন কাকে সে শিখিয়ে দিল এটা কাকে মেরে ফেলে দিলো তারপরে মাটি হেঁচড়ে হেঁচড়ে ওকে ঢেকে তো আজ আজ তো অনাকুনা মিসাল গোরা হাই দুর্ভোগ হাই সর্বনাশ আমি এই কাক চাইতো অধম হয়ে গেলাম আমি এই কাকচাই তো অধম ফাওয়ার লজ্জা ঢাকতে পারলাম না ভাইয়ের শরীরটা এই আক্ষেপ করেছিল কাবিল এমন অবিরহমতুল্লাহ আলাই এই মাসলা সম্পর্কে বলছেন মাইয়াতকে ঢেকে রাখা সম্পর্কে যতক্ষণ পর্যন্ত দাফন হয়নি বলছেন এই বিষয়ে ঐক্যমত রয়েছে বিষয়টা মুস্তাহ বাসন্নত হলেও এই বিষয়ে কোনো মত নাই মানে কোন ফোকাহা আল্লাহ কথা বললেন যে না খুলে রাখতে হবে সুতরাং খুলে রাখবেন না লোকজন কেউ যদি দেখতে চায় আর মনে করেন তাহলে দেখিয়ে দেবেন আবার ঢেকে আল্লাহ রাহুল বোখারী আয়সরি আল্লাহা থেকে আরো বর্ণিত রয়েছে যে আবর সিদ্দিকিম সাল্লাহ ইসলামকে চুমন দিয়েছিলেন বাদা মৌতহি নিম সালামের মতের পরে মত কি মৃত্যুর পরে হ্যাঁ মত মানে মৃত্যু আর মাইয় মানে মৃত্যু তো মৃত্যুর পরে এই মৃত্যু মতে হি শব্দটা কে বলছেন আয়স বর্ণনাকারী আয়সার্নহা তো আয়সার্লাহার আকিদা ইসলামী আকিদা ছিল যে আমার স্বামী রসুল্লাহ সাল্লাম मारा गोते ही देश भाषा प्यारा गे अल्लाहर मृत व्यक्ति के चुमन देव कर् जार जीबस चुमन देव जारीबशाई जाए मृत्यूर पर चुमन दी ছেলে মেয়েকে চুমন দেওয়া যায় স্ত্রী কে চুমন দেওয়া যায় তাহলে এতে কালের পরে কেউ যদি স্বামী স্ত্রী কে অথবা স্ত্রী স্বামীকে সামনে না কিন্তু দিল বা লোকজনের সামনেই যদি সে মনে করে যে আমি কপালে চুমন দিলাম তো যাইজ হবে না তো যাইজ কিন্তু কেউ যদি মনে করে যে আমার চাচি মারা গেছে আমার মামানি মারা গেছে হ্যাঁ আমার ভাবি মারা গেছে একটু চন্দি চলবে হ্যাঁ জীব দশাই যাইজ নাই সেজন্য এতেকালের পর্ব যাইজ নাই শালি মারা গেছে যায়জ না যাইজ নাই এরকমই দেখাও যায়জ নাই দেখাও যাই না যাদের জন্য দেখা যায় ইন্দার পর দেখা যায় কিন্তু সপ্তাহে সপ্তাহে আমি গেলে গোটা গ্রাম এলাকার লোক ছুটে দেখার জন্য মহিলা মারা গেলে মহিলা পুরুষ সবাই দেখতে যায়। আর পুরুষ মারা গেলে মহিলা পুরুষ সবাই দেখতে যাই না যাইজ কাজ কুসংস্কার যাইজ নাই হ্যাঁ শান্তনা দেওয়ার জন্য যদি যান সে আর বৈশ্বিকই হোক বৃদ্ধাই হোক মারা গেছে আর গোটা গ্রামের লোক পুরুষ নারী সবাই এসে দেখছে এক নজর দেখেনি শেষখানে একটু জীবনে আর তো দেখতে পাবেন একটু দেখেনি একটু দেখাও আজ্লা আরাম বেঁচে থাকা অবস্থায় দেখা ওই রকমই পরে দেখা হারাম কিন্তু মুশকিল হচ্ছে আমাদের পর্দার নাই যার ফলে বেঁচে থাকা অবস্থায় দেখেছে রাত দিন দেখেছে যে গ্রামের কাকি হয় গ্রামের ইয়ে হয় উমক বলি তমুক বলি ওই গ্রামের সেই জন্য গ্রামের আত্মীয় সেই জন্য দেখেছে চিন্তা তো দেখছে মরার পরেও দেখছে কত ভালোবাসতেন্লামের সময় কাছে তো ওখান থেকে খবর পেয়ে তিনি ছুটে আসলেন আর প্রথম সরাসরি ঢুকলেন মেয়ের ঘরে কারণ মেয়ের ঘরে আয় ঘরে এতেকাল হয়েছিল ঢুকার পরে কাপড়টা আহ চেহারা উপর থেকে উঠিয়ে তিনি দিয়েছিলেন এবং তিনি কত ধৈর্যশীল ছিলেন আর কোনদিন আর তিনি শক্ত অন্তরী মসজিদে আসলেন চমন দেওয়ার পরে নবী সাল্লামের মোবারক চাহা দেখার পরে আর তারপরে দেখলেন যে উমার কেউ কেউ পারছে না তখন খোদবাস শুরু করে বক্তব্য শুরু করলেন তখন ওমারের হুঁস ফিরে আসলো তাহলে কত ভালোবাসতেন কি বলছেন তার হুশ নেই যারা আবুাক সিদ্দিক রাজিয়া তার জীবনী লিখেছেন তারা লিখেছেন তার জীবনীতি যে নবী সালামের এনতেকাল পরে মাত্র সোয়া বছর তিনি ছিলেন খেলাফতে বেঁচে ছিলেন বেশি সময় বাঁচতে পারেননি কারণ তার এত শোক ছিল রসুরে যে সেই শোকে তিনি এতেকাল করেছেন এই কথা তার জীবনীতে লেখা হয়েছে এই জন্যই ভালোবাসে একদিক থেকে হয় নবী সাল কি বলছিলেন লত্তা হাজতো আবা বাকরিন খালিল আমি আল্লাহ ছাড়া কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু খালিল হিসাবে গ্রহণ করতাম তাহলে আমার অন্তরঙ্গ বন্ধু বলে আমি গ্রহণ করতাম আর এই ঘোষণা করে দিতাম যে আমার অন্তর বন্ধু আমার বর্ণিত বলছেন যে নবী করিম সাল্লাম বলেছেন আত্মা জুলন্ত আল্লাহকে মানেনি পরকালকে বিশ্বাস করে। তো তার তো অপরাধ এই রিনের ঋণের গোনার চেয়ে তো বড় বড় অপরাধ রয়েছে সেজন্য তার কথা বলার প্রয়োজন নেই কিন্তু একজন মমিন মুসলিম তার তৌহ ঠিক আছে শির্ক মুক্ত আজকালকার মুসলিম নয় জি হ্যাঁ ফরোজ অজিম আদাইকারী মুসলিম হারাম কাবিরা থেকে বেঁচে থাকা মুসলিম কিন্তু একটাই অপরাধ করে গেছে ধার নেওয়া প্রয়োজনে ধার নেওয়া যায় কিন্তু ধার ঋণ পরিশোধ করার ব্যবস্থা তো রাখতে হবে প্রস্তুতিটা যত তাতেই সম্ভব ঋণ পরিশোধ হবে জানি না যে কখন মত চলে আসে এবং কিছু থাকলে আগে থেকে ওসিয়ত করে যেতে হবে যে বাবা আমার ঋণ আছে ঠিক কিন্তু এই দিয়ে আগে ঋণ আমার পরিশোধ করবে আমাকে মুক্ত করবে তারপরে তোমার অন্য কিছু চিন্তা করবে কিন্তু আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা যে তার সমস্ত প্রয়োজন পুরা হচ্ছে কোনটা কাজ হয় না ঋণ পরিশোধ না। ব্যবসা চলছে মোবাইল ওই দুচার পয়সার মোবাইলে কাজ হয় না সবকিছুই চলছে সব সমস্যার সমাধান তার আর্থিক সমস্যার সমাধান তার কাছে আছে কিন্তু শুধু ঋণে সমস্যার সমাধান করতে পারে না আল্লাহ নাজার দেবেন কখনো দেবেন না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ না করা হয় তার পক্ষ থেকে ঋণ পরিশোধ না করা হয় যে কেউ ঋণ পরিশোধ করুক ফরজ হচ্ছে যারা আপন জন তাদের ওপর তার ধন সম্পদ থেকে ঋণ পরিশোধ করবে আর মেয়াতের ক্ষেত্রে মেয়েতের ক্ষেত্রে একটা মশলা এখানে বলি দি একজন মানুষ যখন মারা যায় তার সাথে কয়েকটা তার প্রাপ্য জড়িত বা মশলা জড়িত প্রথম হচ্ছে যে তার ধন সম্পদ থেকে যে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে তার কাফন দাপনের ব্যবস্থা একজন মানুষ মারা গেছে তারপরে ঋণ আছে ওসি তো করে গেছে আর ওর ছেলে মেয়ে আছে প্রথম শুরু করতে হবে কোনখান থেকে প্রথম কি বললাম তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে আগে ঋণ পরিশোধ করে দিল আর তার কাফ কাঁফন কেনার পয়সা নেই কাফন করার জন্য যদি কিছু খরচ খরচা মানে আজকাল আমাদের দেশে খাওয়া দাওয়ার খরচ খরচা নেই খরচা মানে আমাদের তো আলহামদুলিল্লাহ একটা ভালো আছে যে মুসলিম দেশে আছে যে কবরটা ফ্রিতে গ্রামে গঞ্জে খনন করে পাচ্ছেন আপনি কিন্তু অনেক জায়গায় পয়সা দিয়ে কবর খনন করাইতে হয় তো এই খরচের প্রয়োজন রয়েছে তো এরকম আনুষঙ্গিক যেগুলি খরচ তা হিজ এবং তার ফিন টাকা পয়সা ভাগ করে দেওয়া ঋণ পরিশোধ করতে হবে দুই নম্বরে আর আর তারপরে তিন নম্বরে হচ্ছে কি ওসিয়ত আগে আগে ভাগ করে ছেলে মেয়েকে ভাগ করে দিবে এক কথায় শুধু গনার কাজে পাপের কাজে দাঁড়ানোর জন্য ওসিয়ত করে তাহলে তার বাস্তবায়ন করা চলবে না গনার কাজ সিনেমা হলে দান করে দিবে। তাহলে চলবে না মাজারে দান করে দিবে হ্যাঁ ঠিক বলেছেন মাজারে অফ করে দিবে না যাই বরং সিনেমা হলের ওয়াক করা হচ্ছে গোনহার জন্য তা তো মুসলিম থাকবে না একটু আগে বললাম যে কতটা ওসিয়ত করতে পারবে ম্যাক্সিমাম এক তৃতীয় অংশ তিন লাখ টাকা আছে তিন বিঘা জমি আছে এক বিঘা খুব বেশি এটা বেশি ওর চাইতে কম রাখা উচিত উত্তম হচ্ছে কম রাখা ওসিয়ত আর ও সতের বাস্তবায়ন করে দিয়ে দিয়ে তারপরে যতটুকু বাঁচবে ঋণ পরিশোধ করে বাঁচবে তাহলে আর কোনো ভাগও পাবে না কিন্তু আমাদের মেয়েরা করবে আমাদের দেশের আগে ভাগ বসিয়ে বসে আছে আরে বাড়ি ভিটে আবার বিক্রি করে তুই টাকা পয়সা পাবে পাবে দিব কোনদিন পারলে দিব আর উত্তরাধিকারীদের প্রাপ্য এই চারটি কথা মনে রাখবে নবী হাদিস যে মমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে মানে আজাব পেতে থাকে শাস্তি পেতে এই মর্মে অনেক সতর্ক বানিয়েছে কঠোর শাস্তির কথা বলেছেন একটি জানাজান না যার উপর ঋণ থাকতো মারা গেছে ঋণগ্রস্ত অবস্থায় একদিন এক মৃত ব্যক্তিকে নিয়ে আসা হইল ফা আল্লাহ আলহেদ জিজ্ঞেস করলেন রসুলাম তার উপর কি ঋণের কোন বোঝা আছে তার নাম আমি পড়বো না রাসুর হামাতেরামের দলিল যে কোনো পাপি কাবিরা গুণাকারী ফরোজ অজেব তরফকারী অথবা হারাম কাবিরা গোনা করতো নাজাইজ কাজ করত হ্যাঁ অথবা ঋণ করস্ত এইরকম ব্যক্তি আত্মহত্যাকারী হোক শুধু আত্মহত্যাকারী জানাজা আমাদের দেশের লোকেরা পড়ে না বাকি মুশরেকের পরে কবর পুজারির ও জানাজা পড়ে বেনামাজির জানাজা পড়ে খুনির জানাজা পড়ে জেনাকারির জানাজা পড়ে মতো জানাজা পড়ে সবগুলো জানাজা পড়ে পড়ে না পড়ে না নাস্তিকেরও জানাজা পড়ে নাস্তিকর জানাজা পড়ে না উজুবিল্লা অথচ চিন্তা করেন আপনি একটা লোক আত্মহত্যা করলো শুধু পাপি হিসাবে তাকে বিবেচিত করতে হবে এই হাদিস দলিল যে সমাজের নেক লোকেরা পরেজগার লোকেরা আল্লাহির ভালো মানুষরা শাসনমূলক জানাজা পড়বেন না পাপিষ্ট গোনাকারদের এলাকার তাতে কি হবে বাকি যারা বেচা আছে সমাজের গণাগার পাপিষ্ট অপরাধী সাবধান হবে আরে আমাদের গ্রামে অমুক লোক মারা গিয়েছিল কিন্তু আমাদের এখানকার মৌলানা নামাজ পড়েননি মৌ মুফতি সাহেব নামাজ পড়েননি মসজিদের খতিব সাহেব নামাজ পড়েননি আম সাহেব নামাজ পড়েননি জানাজা পড়েন নাই অমুক নেতার ওপর তাহলে শাসন হবে তাহলে আমিও তো একদিন মরবরে আর বে নামাজা মরলে আমারও কিন্তু জানাজা হবে না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 আবু কাতাদা সাহাবি বললেন যে হোমা আলাইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম এই দুই দিন আমার কাঁধে থাকলো আমার দায়িত্বে থাকলো আমার জিম্মায় আমি এই দুই দিন পরিশোধ করে দেব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 অনাহারে থাকতেন তার পরিবার অনাহারে থাকত কিন্তু প্রতি বছরের যত খরচ লাগে প্রতিটি বিবি কে রসলাস দিয়ে দিতেন এই বিজয়ের পরে কিন্তু তারা রাখতেন না আসলে দান খেরাত করে দিতেন নবিসাল্লাম বললেন যখন আসলো তখন কি বলেন আনা আউলা যতটা নিকটবর্তী হয় আমি আমার জন্য যতটা কল্যাণ কামনা করি তার চাইতে বেশি কল্যাণ কামনা করেন কে রাসুর সাল সুরে বলেছেন আপনি আপনার উপর যতটা দয়াশীল না আপনার যতটা আপনি হিতাকাঙ্ক্ষী নন আপনি গুণাগার হবে পাপ করবে আর জাহান্নামে যাবে আর তার জন্য আমি সাফাত করতে পারবো না করবে বিদাত করবে আর তার জন্য সাফাত করতে পারবো না তাকে হাউজে কে পানি দিতে পারবো না তারা তাড়িয়ে দেবে এটা নবী সালাম যেন কষ্টের বিষয় আপনাকে কষ্ট লাগে না আপনি সিরক বিদাত করছেন আমি প্রত্যেক যে তার নিজের ব্যক্তির যতটা নিকটবর্তী তার চাইতে বেশি তার নিকটবর্তী কেউ যদি ঋণ ছেড়ে মারা যায় ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তাহলে আমার কাঁধে থাকলো কে বললেন রহমতুল্লিল আলামিন রহমতুল্লাহ আলমহিনের বাস্তবায়ন তিনি যে বিশ্বজাহানের মানুষের জন্য বরং সৃষ্ট সমস্ত সৃষ্টির জন্য রহমত এর বাস্তব প্রমাণ অমান তারা মালান আর কেউ যদি ধন সম্পদ ছেড়ে যায় টাকা পয়সা যথেষ্ট ছেড়ে গেছে একটিও লাগবে না আমাকে তার উত্তরাধিকারীদের জন্য তার ওয়ারেসিন ধন সম্পদ থাকে সচ্ছল থাকে টাকা পয়সা বেশি ছেড়ে যায় জমি জায়গায় রেখে যায় তার ওয়ারেসিন রা পাবে আর যদি অভাব থাকে ঋণগ্রস্ত থাকে তো ঋণ পরিশোধ করা কার দায়িত্ব সরুল্লাহ বলছেন আমি যতদিন আছি আমার দায়িত্ব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 যে দেশের অভাবী যদি ঋণ অবস্থায় মারা যায় তাহলে সরকারি ফান্ড থেকে তার ঋণ পরিশোধ করে তাকে আজাব মুক্ত করবে শাস্তি মুক্ত করবে এটা খালিফার জন্য ফরজ এটা শাসকের জন্য ফরজ যে নামি দেন সেই শাসকের তারপরে তারপরে আর একদিন দুদিন পর দেখা হয়েছে কি ব্যাপার করেছো পরিশোধ করেছো বলছি পরিশোধ করে দিয়েছি হ্যাঁ দিয়ে দিচ্ছি পেত ওকে দুই দিন আর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 কি দুনিয়ার এত প্রয়োজন রয়েছে যে ঋণ করে চলে অসুস্থ মানুষ কখন মত চলে আসতে পারে বিশেষ করে ওদেরকে বলছি আর যারা যুবক হয়ে রয়েছেন এখনো ভাবছেন হয়তো আজকে চলে আসতে পারে সুতরাং সব করে ঋণ রাখবেন আর ঋণ যদি করেন কখনো তো বিকল্প ব্যবস্থা রাখবেন ঠিক আছে ঋণ করেছি কিন্তু আমি অন্যদিক থেকে সৈন্য স্থান পূরণ করে দিতে পারবো যে সময় আমি ঋণ পরিশোধ করে দিতে পারবো অথবা আমার ছেলে মেয়েদেরকে পরিবারকে করে দিয়েছি লিখিত দিয়েছি তারা অবশ্যই পরিশোধ করে দিবে তাদের ইমানের ওপর আল্লাহ খেয়ালত করবে না বেইমানি করবে না অবহেলা করবে না যে স্বামী ফেসে থাক হ্যাঁ বাপ ফেঁসে থেকে যাক কিন্তু আমরা ঋণ পরিশোধ করবো না আমরা ভাগ করতে চাইছি ওই জায়গায় এটা করবে না তাহলে ঋণ করেন আর কোনো ব্যবস্থা নেই ঋণ করে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন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 বা ফরোচ তাড়াতাড়ি করা ঋণ পরিশোধ করাই তাড়াতাড়ি করবেন আর টাকা নিয়ে বসে আছেন অথচ দিয়ে দিতে পারবেন সব কাজ আপনার চলছে তারপরে দিচ্ছেন না আরেকটা আমাদের আছে সে আর একটা চাইতে হবে আমি তো নিজের জন্য খুব অভদ্রতা মনে করি যে আপনাকে ধার দেওয়ার পর আমাকে চাইতে হবে আমার দ্বারাই কাজ খুব কষ্ট করার জন্য আপনাকে দিয়ে দিয়েছি আল্লাহর আপনি টাইম আপনি দিয়ে দিবেন যদি দি কিন্তু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 সাহায্য সহযোগিতা সহযোগিতায় ঋণ দিচ্ছেন কিন্তু চাইতে লজ্জা নাজাইজ আপনি এখানে নাজায়েজ আপনি লাভবান চাইছেন কখনো এরকম কাজ করবেন না বরং আপনি তাতে নিজেই দিয়ে আসবেন তারপর আপনার বাড়ি চাইতে যেত না চাইতে গেলে না পাওয়া যাবে না চাইতে হবে তার বাড়ি যেতে হবে আর কতবার যে বলতে হবে আর কতবার যেতে হবে আর কত কিস্তে যে আদায় হবে আল্লাহ পাক জানে কত কিস্তে যে আদায় হবে আল্লাহ পাক জানে তো এইরকম যেন না হয়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 বেশি দিয়ে দেন কিন্তু এরকম আছে আলহামদুলিল্লাহ আমাকে আমার সাথে কেউ ধার আদান প্রদান করলে তাকে লস হইতে দি না হ্যাঁ ব্যাংকে যা ফাইদা হবে তার চাইতে লাভই হয় তাহলে ও তো থেকে লোভ পেয়ে আছে যে একে ধার দিলে ফাইদা আছে সুদের রাস্তা দিয়ে সুদ হয়ে গেলেন সুদ খাওয়ার দিয়ে দিলেন জায়েজ কোন অসুবিধা নেই এর একাধিক দলিল রয়েছেন বিকারি সাল্লাহ সিরাদি আল্লাহর আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন ঋণ মুক্ত থাকার তৌফিক দান করেন যে সব ভাই ঋণ আছে মুসলিম ভাই বোনদের বিশেষ করে যারা এখানে হাজির হয়েছি সরাসরি অথবা অনলাইনে আল্লাহ পাক আমাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন আর ওই মুসলিম ভাই বোনা যাদের মধ্যে দিন রয়েছে আল্লাহ রয়েছে অভাবের কারণে ঋণ হয়ে গেছে আল্লাহ পাক মুক্ত হওয়ার তৌফিক যেন দান করেন আল্লাহ যেন বরকত দান করেন আল্লাহাক সকল মুসলিমকে যেন হৃদয়ত দান করেন আমানত রক্ষা করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব আলমিন আমাদের শেষ পরিণামটা যেন ভালো করেন আমাদেরকে তোবর অবস্থায় লাই রাহিল্লাহ অবস্থায় যেন আল্লাহ পাক মৃত্যু দান করেন আল্লাপ আমাদের সকলকে জানাতুল ফিরদৌ যেন দান করেন মুন ও সালাম আলমুরসলেন আলহামদুলিল্লাহ রবন